হি হুহ অনস্তাই অনস্তব ফিরুবিহি ও হিমিন من يهده الله فلا مدلله ومن يدلله فلا هاديله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدساتها وكل محدثة بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده هو ازطباكم وما جعل عليكم في الدين من حرز সমস্ত প্রশংসা মহান আল্লাহরব্বুল আলমিনের জন্যে যার খাস মেহরবানিতে প্রতিকূল অবস্থার মধ্যেও প্রচন্ড ঠান্ডা আবার বৃষ্টি বর্ষণ হয়েছে এর মধ্য থেকেও মহান আল্লাহরব্বুল আলমিন খাস করে দয়া করে আমাদেরকে সময় মতো তার গরে তারই স্মরণে উপস্থিত হওয়ার যে তৌফিক এনায়ত করেছেন এজন্য কলে মতো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপরে যা দীর্ঘ জীবন সংগ্রাম ও সাধনার ফল শ্রুতিতে চোদ্দশো বছর পরেও বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করে আরবি ভাষা আমাদের মাতৃভাষা না হওয়া সত্ত্বেও ज के आल्लर पक्ष नकृत पृथ्वी मानुषर जो जे हेदी ग्रंथ अल कुरानर प्रतिमान पोषण नबीर उम्मद दाबी करार सूख लाभ करते पे जो संग्राम ना करत साधना ना करत जेहत ना करत সর্বাত্মক চেষ্টা না করতেন এবং নিরালসভাবে আমরন আন্দোলন তিনি না করতেন আমাদের মত যদি অলস হতেন কশিন কালেও আল্লাহর নাজিল কৃত কিতাবের উপরে ইমান আনার সুযোগ হয়তো আমাদের হতো না লাগি দুরুদ সালাম সেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসসালামের উপরে পৃথিবীতে মানুষের জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য চেষ্টাকে সাধনাকে অপরিহার্য করে দিয়েছে। এটা এমন একটা অপরিহার্য বিধান যে একটা নাস্তিকও অস্বীকার করার কোনো সুযোগ নেই রেজেকের মালিক আল্লাহ আমরা যারা আস্তিক বিশ্বাস করি নাস্তিকরা বিশ্বাস করে না কিন্তু রেজেক সংগ্রহের জন্য চেষ্টা আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন माथार घम पाए फेले जमिने जदि फसल उत्पादन ना करत कृषक कठिन परिश्रम ना करत सोना दाना दिए रौप्य मुद्र दिए डलार दिए देर्म दिए दिनार दिए टाक दिए खाद्य खुजे पावा जितना এইজন্য জন্য সর্বপ্রথম যিনি পৃথিবীর মানুষ আদম আদমানত আসলাম তেনাকে আল্লাহ পাক দিকে নবী করে প্রেরণ করেছেন আল্লাহ পাক তার কাছে আসমানি বার্তা বিধি দিয়েছেন সাথে সাথে তাকে প্রথম বিজ্ঞানী হিসাবে বহু বিষয়ে আল্লাহ পাক তাকে দায়িত্ব কর্তব্য দিয়েছেন তার ভিতরে এক নম্বরে তিনি কৃষি ছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফল ফলাধি এমনি এমনি হয় কোনটা খাইলে মানুষ মরবে কোনটা খাইলে মানুষের উপকার হবে এটা এখন না আবিষ্কার হাজার হাজার বছর ধরে হয়েছে এইটা এই উপকার আছে এই এই পার্শ্ববর্তিক্রিয়া আছে কিন্তু হজরত আদম আলাহ সালাতামকে যদি আল্লাহ পাক না শিখাই দিতেন তখন এটা কিভাবে তিনি ভোগ করতেন এই জন্য পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এর নামগুলি পৃথিবীর আর কোনো বিজ্ঞানী জন্মগ্রহণ করবে না বলতে পারবে এর গুণাগুণ পৃথিবীতে আর কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে এর গুণাগুণ কি আছে একজনে একটা সাইড নিয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারবে অল সাইডে কোনোদিন জ্ঞান অর্জন করা সম্ভব নয় কিন্তু আল্লাহ আদমকে অলসাইটে বিজ্ঞানী করে চ্যালেঞ্জ করে ফেরেস্তাদের মাঝে ছেড়ে দিয়ে এরপর ফেরেস্তাদের বলছে বলো আমার এই সৃষ্টি কোন কাজে লাগে কোনটার কি নাম ফেরস্তারা বলছেন যে আল্লাহ এত আমাদের পক্ষে সম্ভব নয় ছিল বাঁকড়া প্রথমেই আমার ছিল আছে বললেন আদম তুমি বলে দাও তো একটা পর একটা একটা পর একটা বলা যে শুরু করলেন ফেরেস্তারা অবাক হয়ে বললেন আল্লাহ আজকে গবেষণা করতে করতে কেউ বানরের প্রজন্মে চলে যাচ্ছে বানর থেকে জন্মগ্রহণ করেছে নজব আমরা বানরের সন্তান না আমরা হজরত আদমের সন্তান আল্লাহ তাকে প্রথম বিজ্ঞানী করে পৃথিবীতে পাঠাইছে পুচকিয়া বিজ্ঞানীরা তার ধারে কাছে যাওয়ার যাওয়া সক্ষম নন আমরা সেই আদমের সন্তান আমরা বেহায়া বানায় বিশ্বাস করতে পারি না উলঙ্গ বানায় বিশ্বাস করতে পারি না আমাদের চরিত্র জানোয়ারের মতো হতে পারে না আমাদের চরিত্র কুকুর বিকাল বিড়াল সুয়ারের মতো হতে পারে না আমরা সভ্য জাতি আমরা মানব জাতি আমরা সৃষ্টির সেরা আমাদের মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে যত সৃষ্টি আল্লাহর আছে সব কিছুর ঊর্ধ্বে মর্যাদা আল্লাহ আমাদের দিয়ে এবং ঘোষণা করে সমস্ত সৃষ্টিকে জানাইয়ে দিলেন অখালা খালা তুমিল আরুজ্জি জামিয়া হে মানুষ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি সব কিছু তোমাদের সম্মানে তোমাদের জন্য তোমরা ভোগ করতে। আজকের যারা দর্শন নিয়ে এসেছেন বিভিন্ন দেবদেবীর বিভিন্ন পূজা পার্বণের পূজা করতে করতে করতে করতে লিঙ্গটা পর্যন্ত পূজা চলছে আমরা এত জাতি ইত্যই আমরা আশরাফুল মালুকাত আল্লাহ আমাদের সৃষ্টি করছেন পূজা পার্বণ একমাত্র তার জন্য। এবাদত একমাত্র তার জন্যে আমরা আমাদের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন এটাকে মানে নষ্ট করতে পারি না এর উপরে কুঠার দিয়ে আঘাত করতে পারি না আমরা কোনো সৃষ্টির কাছে মাথা মতো করতে পারি না আমরা কোনো সৃষ্টির পূজা করতে পারি না নিজ হাতে তৈরি করে মূর্তি পূজা এ ব্যাকুকদের জন্য শোভা পায় এ নির্বকদের জন্য শোভা পায় যারা নিজের অস্তিত্ব সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে যাদের জ্ঞান নাই নিজেদের মর্যাদা সম্পর্কে যারা অচেতন মূর্খ ওদের জন্য নিজের হাতে তৈরি করে মূর্তি ওই মূর্তির পূজা করা শোভা পায় কিন্তু আল্লাহর পক্ষ থেকে যত হাজার হাজার সহিফা এবং কেতাব যতগুলো নাজিল হয়েছে কোন কেতাবের বিচারে মূর্তি পূজার কোনো অনুমোদন নেই তারপরে বিভিন্ন ধর্মের আবিষ্কার মানুষ করেছে বড় বড় মনীষীরাও অনেক অভিমত ব্যক্ত করেছেন এক এক মনীষীর অভিমতকে কেন্দ্র করে এক একটা ধর্মের আবিষ্কার হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব গুলোকে বিকৃতি কইরা ওখানেও নিজেদের মত ডুকাই দিয়া নানান ধর্ম তৈরি করে ফেলছে এর ভিতর আমরা দেখতে পাই কোন মহামানব কোনো জ্ঞানী কোনো অভিজ্ঞ পণ্ডিত কোনো অভিজ্ঞ ধর্ম গুরু যাদের লিখিত কিতাব যাদের মতামত এর ভিত্তিতে ধর্ম তৈরি হয়েছে তাদের আমরা খুঁজে পাব না যে তাদের মূল ধর্ম গ্রন্থে বলেছেন যে তোমরা সৃষ্টির পূজা করো আর ষোলসটা একাধিক নেই ঋগ্বেদে নেই সাম্বেদে নেই বাইবেল তৈরি করেছে তার মধ্যে নেই যবুর কেতাবের মধ্যে نقمده ونستعينه ونستقله ونؤمن به ونتوكل عليه من الله فلا نضل له ومن يدلل فلا هادي له وأشهد أن إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة عنار ثم يقول صلى الله عليه وسلم وإست أنا الساعة كهاتين وكان إذا ذكر الساعة احمرت وجنتا واشتد غضبه على صوته فأنه نذير جيش يقول صبحكم الساكم ثم يقول من ترك مالاً فلوراثته ومن ترك ديناً أو ضياعاً فإلي وعلي وأنا أولى بالمؤمنين وهم السليم والترمزي عبدالعود والنسائي وأحمد والداربي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فاكوذوه وما نهاكم عنه فانتهوه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله أفور رحيم ويقول الرسول صلى الله عليه وسلم يوشك أن تداع عليكم الأمم كما تداع الأكلة إلى قصعتها قالوا ومن كلة نحن يومئذ يا رسول الله قال لا بل أنتم يومئذ كثير ولكنكم بثاء كبثاء السيل ولينزعنا الله من قلور عدوكم المهارة منكم وقال يا قضيب النبي قلوبكم الله قالوا अमल وحنو يا رسول الله قره حب الدنيا وكره هيت الموت راحت زياد داود يوقع الشيطان ثم لاثينهم من بين ايديهم ومن خلفهم وعن তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার মনের সন্তুষ্টি পরিমাণ তার আশ্বের ওজন পড়ি সম্মানিত হয়ে গল আজকে আমার খুব বার বিষয়বস্তু হল ওইহা দৃষ্টি जिहा सूचना जे हादेश आज के आब्ती हादी केंद्रिक आज के खुद पाटी इंशाला आवर्ती थक সত্য কথা সত্য সংবাদ সত্য আদেশ নিষেধ সেগুলি যেগুলি রয়েছে আল্লাহর কিতাবে सठी सबसे न्याय सबसे कल्याणकर विधान दिखे मानसिर्देशना दे তাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে পারিশ্রমিক রয়েছে অর্থাৎ আমাদের দৈহিক সেফা নেওয়ার জন্য আহ্বান জানানো নিজের দৈহিক সেফা নেওয়া মনোরোগের সেফা নেওয়া পারিবারিক ব্যাধির সামাজিক ব্যাধি রাষ্ট্রীয় ব্যাধি বৈশ্বিক সব সেভা নিরাময় সমাধান নেয়া পেলে সত্যাসের কোন চিন্তা করতে হবে না যে আয়াতার চক্ষু বন্ধ করে এটা আমরা বিশ্বাস করব যে এটি সম্পূর্ণ সত্যাশ্রিত সত্যময় বাস্তব हादी ज दोनों প্রথম দায়িত্ব হলো কিনা বা আরো কয়েকজন বিশ্বস্ত কিনা হাদিস শুনলে আলোল করা যাবে না হাদিসটা কে বলেছে কাদের মত থেকে আসছে এর উদ্ধৃতি কি আগে ওটা জানতে হবে অর্থাৎ সেই প্রমাণ হয়নি বলেছেন কিনা প্রমাণে হয় নাই ওনার বক্তব্য কিনা প্রমাণিত হয়নি এটি ওনার কর্ম কিনা প্রমাণিত হয়নি ওনার মনের সম্মতি কিনা প্রমাণিত হয়নি আমল করতে আমার কোনটি অসত্য হতে পারে বলেছেন কিনা পুনিশিত হতে পারছে না এমন অবস্থায় যদি এই ব্যক্তি হাদিসটি বর্ণনা করে তবে সেই দুই মিথ্যাবাদির এক মিথ্যাবাদী বৈশিষ্ট্য হল তার কাছে ডিউটি দুইটা এক নম্বর হলো যাছাই বাছাই করা হাদিসে আছে শুনলে আমল করা শুরু করে দেবে না কোন হাদিস सठी जो विशुद्ध हाल से सुंदर कथा सुंदर तरिका सुंदर हृदय मानव जी प्राप्त और हे কোন মানুষ থেকে যদি বিভিন্ন অন্য মানুষ থেকে যদি কোনো কথা পায় কোন ডিউটি তিনটা প্রথম এই জিনিসটি এই কথাটি এই বক্তব্যটি আনেক দিয়েছেন কিনা ওনার বক্তব্য কিনা যেমন হাজার হাজার হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে আমাদের নামে এমনটা করা হয়েছে এমন অনেক কথা যেটিমাম গাজারি বলেননি মধ্যে এমন শত শত যেটা চালু করা হয়েছে ইমাম শাহানির নামে বই লিখে মার্কেটে ছাড়া হয়েছে ওনারা যাতেন না এই জন্য কোন চক্ষু বন্ধ করে এটা পূজার চেষ্টা করা আমল করা नबीर बाणी पुट दायित सही क्या मानस्य शत्रु की बस आज चाय कू कर मंगला जीवन मत स्त्री विधवा शुने का दिखे रवाना हल स्त्री विधवा चिकित क्या चिंता करा हाथे तस्बी एम लोके अल्लाह मिथ्य कथा बोलते এমন হলে চলবে না আগে থমকে ডাকতে হবে কি বললো যাচাই করতে হবে আরেক বলছে কিনা সম্পর্কটা সঠিক কিনা এটা তার বক্তব্য কিনা গভীরভাবে তার কথাটা বোঝার চেষ্টা করা এটা কি করান হাতে সপক্ষে না বিপক্ষে আসল মর্মটা কি কারণ অনেকে অনেক শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে আসলে কথা শুদ্ধ তার বুঝতে অশুদ্ধ সে বুঝেছে ভুল এই পরে প্রতিটি ব্যক্তির কথা কোরআন আর কুষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখতে হবে নিতে হবে টিকলে গ্রহণযোগ্য না ঠিকলে সেটা नाम खान बनाते मस्जिद के मस्जिद के আলাদা এই ছোট্টত খানা বসরায় তৈরি করেছে খান খা এটা মসজিদ গুলোকে উজাড় করে দিয়েছে চলে যাবে এগুলোর মধ্যে কোন কল্যাণ নেই কোন ভালো নেই উন্মদের কোন মুক্তি কোনো নাজাদুহা दिकायन दिक पाम একটা चोर একটা ঘরের কি চার দিক থেকে ঢুকতে হয় একটা দরজা জানালা ভেন্টিলেটর ভেঙ্গে ঢুকলেই তো হলো এখানে বলা হচ্ছে চার দিক থেকে ঢুকবে কি প্রয়োজন কি মর্ময়ের কথা একটা দাকাতি চার দিক থেকে ঢোকার দরকার একদিকে লুকিয়ে চলে শয়তান এই মসজিদে একবার যদি ঢুকলেই তো কয়েক হাজার শয়তান ঢুকলে যথেষ্ট চার দুয়ার দিয়ে আসতে হবে কেন বা পিছনে সে উমদ্রণা দেয় সামনে আসতে সাহস পায় না সামনে সামনে জায়গাটা আল্লাহর জন্য রিজার্ভেশন করা হু ভাই না হু এখানে তার সেই তার কুদরতির অবস্থান আছে অর্থাৎ তিনি আশুর উপরে আছেন কিন্তু এদিকে তার দৃষ্টি সেভাবে আছে সামনে প্রগতি সে প্রগতির নামে এগিয়ে যাওয়ার নামে ডেভেলপমেন্টের নামে অসংখ্য পচারে আল্লাহ বান্দাবান্দিদেরকে ডুবিয়ে দেবে যোগাযোগ মাধ্যমগুলি আজকে ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার যে উত্থান আল্লাহ নেয়াবত এগুলি প্রগতি রকেট বিমান मानुषे ची कत आंकड़े কোন প্রগতির অবস্থান একশো গ্রাম দুধ আউট হয়ে যাবে ওখানে কিছু রাখার জায়গা নেই সেটা বলছে আমি প্রগতির নামে গোমরা করবো নিচে প্যান্ট না বললে প্রগতি হয় না পর্দা করা এটা অনেক আগের অচল প্রধান বর্তমানে এগুলি প্রকৃতির অন্তরায় থাকবে তান্ত্রিক বস্তুবিজ্ঞানের প্রগতি কল্যাণকার থাকবে কিন্তু যেটাতে কোনো প্রয়োজন নাই হাত দেওয়ার যেটা মোহাম্মদ সর্বোচ্চ প্রগতির উপরে রেখে গেছেন সর্বোচ্চ উন্নতির উপরে গেছেন যার উপরে কল্পনা করা যায় না আমি সেসব ক্ষেত্রে এর থেকে উন্নত কোনো নাই পুরুষের জন্য নারীর জন্য নাই পুরুষের পোশাকটা একটু খসখসে তাদের উপরে নালের মত রঞ্জনা তিলা ঢালা কেমনে বডি ফিটিং না কাংফের মত ড্রেস না আলাদা মুসলিম ইউনিফর্ম তাদের ড্রেস আলাদা শালীন ভদ্র নম্র লিবাসুত তাকওয়া যালিকা খায়র যেই লিবাসতে তাকওয়া বোঝা যায় এর মধ্যেই বললাম পোশাকাস কিন্তু শয়তানের হয়। যখন দেখা যায় শতকরা আটানব্বই জন পুরুষের চাকরুর নিচ্ছে তার ব্যাট তরুণদের বার একটু বয়স্কদের পুরো মনে হয় জানা এই যে যাহার নামী প্রগতি জাহান নামে যাওয়ার জাহান নামে নিয়ে যাবে চার থেকে সর্বোমু রে সর্বনিকৃষ্ট আচার আচরণ পোশাক আশাদ ধ্যান ধারণা চিন্তা চেতনা একজন মুসলিম শার্ট প্যান্ট পরে কিভাবে মসজিদে আসে কিভাবে এটা বেদার্থ কুসংস্কার বিশেষ নির্দেশ আলবানা কোন চর নেই বা কোনো তুমি সর্বোৎকৃষ্ট দরবারে তুমি সর্বোৎকৃষ্ট অফিসে আসতো স্মরণ থাকা উচিত সর্ব মুসলিম সমাজে এমন ড্রেস পরে কেউ মসজিদে না মুরব্বির সামনে দাঁড়াতো না নিজের শ্বশুর শাশুর সামনে যেত না মা ভক্ত সামনে যেত না এক বেহায়া জিনিস আবিষ্কার করেছে পেশা করে সাহেব কত হাঁটা হাঁটি